আসসালামু আলাইকুম আম্মা বাদ। আল্লাহর পথে যাত্রা সিরিজের পঞ্চম অধ্যায় সংযমের অর্থ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস সংযম সংযম এর মাধ্যমেই গন্তব্যে পৌঁছাতে পারবে ইবাদতের ক্ষেত্রে সংযমের অনুপ্রেরণা বহন করে যেন একজন অতিরিক্ত না করে এবং ঘাটতি না রাখে রসুল সাল আলহি আসসালাম দুইবার এই কারণেই পুনরাবৃত্তি করেছেন আল বাজার এই হাদিসটি উল্লেখ করেন হুজাইফার আজিউলান হতে তিনি বলেন রসুলসালিয়াই সাল্লাম বলেছেন নিশ্চয়ই দরিদ্রতার ক্ষেত্রে সংযম উৎকৃষ্ট নিশ্চয়ই প্রাচুর্যের ক্ষেত্রে সংযম উৎকৃষ্ট নিশ্চয়ই ইবাদতের ক্ষেত্রে সংযম উৎকৃষ্ট মোতাল্রাফ ইবনে আবদুল্লাহ ইবনে শিখরিকের এক ছেলে ছিল সে এত বেশি ইবাদত করত যে তিনি তাকে বলেন মধ্যবর্তী কাজকর্ম হলো উত্তম দুইটি খারাপ আমলের মধ্যে একটি ভালো আমল থাকে এবং সবচেয়ে খারাপ যাত্রা হলো সেটা যেখানে সে এত বেশি সংগ্রাম করে যে সে তার শীর্ষ অবস্থানকে ধ্বংস করে এবং অসহায় অবস্থায় পড়ে থাকে আবু দাহ বলেন তিনি বুঝিয়েছেন অতিরিক্ত ইবাদত খারাপ ঘাটতি খারাপ এবং সংযমও প্রশংসনীয় আবদুল্লাহ ইমনে আমার রাদিউল্লাহানহ থেকে বর্ণিত একটি হাদিস এই অর্থকে সমর্থন করেন রসুলসলাল্লাহ আলহ সাল্লাম বলেন এটি ক্ষমতাশীল ধর্ম তাই একে বিনয়ের সহিত অনুসরণ কর এবং আল্লাহর ইবাদত জন্য তোমার জন্য বোঝাস্বরূপ না হয় কারণ সে অনিশ্চিত এবং নিয়মিত হতে অপারক নয় সে ভ্রমণকে সংক্ষিপ্ত করতে পারে না সে তার শীর্ষে অবস্থানকে ধরে রাখতে পারে যে মানুষ মনে করে যে সে বৃদ্ধ বয়সে মারা যাবে সেটা কাজের কাজ এবং যে মনে করে যে আগামীকাল মারা যাবে এটা হুঁশিয়ারি ইবনে জামজা ও অন্যরাও এই হাদেশটি বর্ণনা করেছেন বারংবার সংযমের ব্যাপারে রসুলসাল্লামের আদেশ এই ইঙ্গিত বহন করে যে একজন মানুষের অভিরাম সংযমের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কারণ একটি কষ্টকর যাত্রা যেখানে প্রবল সংগ্রাম করা হয় সেটা হঠাৎ করে অসমর্থ অবস্থায় বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা থাকে একটি সংযমী যাত্রা যে কোনো উপায়ে তার লক্ষ্য পৌঁছাতে পারে এই কারণেই রসলসল্লাহ আলহ্লাম বলেন যে সংজমের ফলশ্রুতিতেই লক্ষ্যে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করা সম্ভব এবং যে রাতের যাত্রা করবে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে এ দুনিয়াতে একজন মুমিন ততক্ষণ পর্যন্ত তার রবের দিকে ভ্রমণ করে যতক্ষণ না সে তার কাছে পৌঁছায় যেমন আল্লাহ তালা বলেন হে মানুষ तुम्हें तुम्हारीपालक निकट पोचानो पर्यत कठोर साधना पर तुमी तरह सभ कर इन शिक्त आयात नम्बर छयर बोला तुम्हार मृत्यु उपस्थित हो तुम तुमकें इबादत करो सुरहिजर आयात नंबर निरानबी आल हसान बोलें हे मानूष अध्यवसाय अध्यावशय निश्चय आल्ला मृत्यु आगे अमल विचार शेष समय निर्धारण कर आयात तीलाउत करें बुमार अंतर हल तुम्हार शीर्ष अवस्थान क्या तुम शीर्षर जत्न नाओ এভাবে এটা তোমাকে তোমার মহান ও সর্বশক্তিমান প্রতিপালকের নিকট নিয়ে যাবে একজনের শীর্ষগুলোর যত্ন নেওয়ার সহজ অর্থ হল এগুলোকে উপযুক্ত ও সুস্থ রাখা এবং তাদেরকে অতিরিক্ত বোঝা না দেওয়া অতএব যদি কেউ মনে করে তার আত্মার যাত্রা বন্ধ করে দিতে যাচ্ছে যত্নটা নিতে হবে এই যাত্রা শেষ করার অভিপ্রায় বা বাসনা তৈরি করার মাধ্যমে অথবা যাত্রা শেষ করতে না পারার ভয় তৈরির মাধ্যমে পরিস্থিতি অনুসারে একজন সালাফ বলেন আশা হচ্ছে পথনির্দেশক এবং বই হচ্ছে চালক এবং আত্মা হলো এই দুইয়ের এবং আত্মা হলো এই দুইয়ের মাঝে স্বেচ্ছাচারী প্রাণী সুতরাং যখন পথনির্দেশক ক্লান্ত হয়ে পড়ে এবং চালক এর প্রভাব সামলাতে অপারক হয় আত্মা বন্ধ হয়ে যাবে এবং এর মৃদু চিকিৎসা লাগবে এবং তার যাত্রা পুনরায় শুরু করার জন্য একটি গান লাগবে এক্ষেত্রে ক্ষেত্রে চালক তার উটপাল চালাতে এই গানটি গায় কাল তুমি দেখতে পাবে কলা আর পর্বত ভয় হচ্ছে অনেকটা চাবুকের মতো যখন কেউ কোনো পশুকে চাবুক দিয়ে অতিরিক্ত আঘাত করে তখন সে মারা যেতে পারে যেমন একজনের অবশ্যই আশার গান গিয়ে সেটাকে অনুপ্রাণিত করা উচিত এটা তাকে তার প্রচেষ্টার প্রাণশক্তি পুনরায় ফিরিয়ে আনতে প্রবলভাবে অনুপ্রাণিত করবে যতক্ষণ না সে তার গন্তব্যে পৌঁছায় আবু ইয়াজিদ বলেন আমি বিরামহীন আমার আত্মাকে আল্লাহর দিকে পরিচালিত করেছি সব পথেই সে অবনত অতপর আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করলাম যতক্ষণ না এটা হেসে উঠে বলা হয় যখন এটা ভ্রমণের পূজা নিয়ে অভিযোগ করে সে শপথ করে গমনের উদ্বেগ লাঘব করতে যেন তার প্রচেষ্টা পুনরুদ্ধার করতে পারে পাঁচ দশমিক এক মহান ও সর্বশক্তিমান আল্লাহর পথে যাত্রা খোলায়েত আল আসারি বলেন সব প্রেমিক তার প্রিয় মানুষের সাথে দেখা করতে যায় তাই তোমার প্রতিপালককে ভালোবাসো এবং সুন্দর ভ্রমণের মধ্যে দিয়ে তার পথে চলো না দুঃসাধ্য না ঢিলে ডালা এই যাত্রা মোমিনকে তার রবের কাছে নিয়ে যাবে এবং যে তার রবের পথ সম্পর্কে জানে না সে তা অতিক্রম করতে পারবে না এবং এই ধরনের মানুষ ও পশুর মধ্যে কোনো তফাৎ নেই জুলনুন বলেন তারাই প্রথ যারা তাদের রবের পথ চিনে না এবং তারা তার চিনতে চেষ্টাও করে না আল্লাহর দিকে অতিক্রান্ত পথ হলো তার সরল পথ যে পথে তিনি তার রসুল সাল্লাহ আলাহ সাল্লামকে প্রেরণ করেছেন এবং যার জন্যে তিনি তার বই নাজিল করেছেন এটাই হলো সেই পথ যে পথে তিনি তার সমস্ত সৃষ্টিকুলকে চলতে বলেছেন ইবনে মাসুদ বলেন সরল পথ মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লাম এর এক প্রান্ত রেখে গেছেন আমাদের কাছে আর অপর প্রান্ত রয়েছে জান্নাতে পথটি দুইটি শাখায় বিন্যস্ত দান এবং বাম যেখানে মানুষ দাঁড়িয়ে অন্য পথচারীদেরকে আহ্বান করছে যে কেউই তাদের পথ অনুসরণ করবে আগুনে যাবে কিন্তু যে সরল পথে থাকবে সে জান্নাতে যাবে অতঃপর তিনি তীরাওয়াত করেন এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা এর অনুসরণ করবে এবং ভিন্ন পথ অনুসরণ করবে না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও সুরা আনাম আয়াত একশো ইবনে জারির ও অন্যান্যরা এটা উল্লেখ করেছেন অতএব আল্লাহর দিকে একটা পথ সরল পথ অন্য পথ শয়তানের পথ যে কেউ এসব পথে চলবে সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং শেষে এর ফলাফল হবে তার অসন্তুষ্টি ক্রোধ ও শাস্তি পাঁচ দশমিক দুই আমলের সমাপ্তি দ্বারা আমল নির্ধারণ এমন হতে পারে একজন তার জীবনের শুরুতে সরল পথে চলল এরপর তা থেকে সরে গেল এবং শয়তানের কোনো একটা পথে ভ্রমণ করল অতঃর সে আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ জান্নাতের অধিবাসীর আমল করবে যে পর্যন্ত তার ও জান্নাতের মধ্যে দূরত্ব হবে এক থেকে চার হাত পরিমাণ এবং তারপর সে জাহান্নামের অধিবাসীদের আমল করবে ও তাতে প্রবেশ করবে বিপরীত বিপরীতক্রমে এমন হতে পারে যে একজন তার জীবনের শুরুতে শয়তানের পরিচালিত কোনো পথে চলল এবং তারপর তার জীবনের সৌভাগ্য আসলো এবং সরল পথে চলল এবং আল্লাহর কাছে পৌঁছে গেল এটা অপরিহার্য যে একজন ব্যক্তি তার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত ধীরতার সাথে সরল পথে ভ্রমণ করবে যেমন আল্লাহ তাল্লাহ বলেন এটা আল্লাহরই অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন আল্লাহ তো মহান অনুগ্রহশীল সুরা জুম আর আয়াত নাম্বার চার আল্লাহ তাল্লাহ অন্যত্র বলেন আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন সুরা ইউনুস আয়াত নাম্বার ২৫ অনেকেই আছে যারা যাত্রার কিছু অংশ ভ্রমণের পর পিছু হটে যান এবং যাত্রা পরিত্যাগ করেন পরম দয়াশিলের দুই আঙ্গুলের ফাঁকে থাকে কলব যেমন আল্লাহ আল্লাহতালা বলেন যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাতাশ হে আমার প্রিয় মোর পথে দ্বিধাগ্রস্তরা সংখ্যায় অনেক কিন্তু গন্তব্যে পৌঁছে খুবই কম সংখ্যক পাঁচ দশমিক তিন আল্লাহর নিকটবর্তী হওয়ার শ্রেষ্ঠত্ব হাদিসে কুর্তিতে উল্লেখ আছে যে কেউই আমার দিকে হাতবিগত বিগত দৈর্ঘ্য এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই যে কেউই আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে চার হাত এগিয়ে যাই যে কেউ আমার দিকে হেটে আসে আমি তার দিকে দৌড়ে যাই আহমদের ব্যাখ্যায় আরও যুগ রয়েছে যে আল্লাহর অধিক সম্পূর্ণ এবং মহৎ আহমদের অন্য হাদিসে আছে মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেন হে আদম সন্তান আমার সামনে দাঁড়াও এবং আমি তোমার দিকে হেটে আসব আমার দিকে হেটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাব যে আমাদের দিকে ফিরবে দূর হতে তাকে আমরা স্বেচ্ছায় বরণ করব আমাদের চাওয়া যার কামনা তার চাওয়া আমাদের কামনা যে আমাদের কাছে চাই আমরা তাকে আরও এবং আরও দিব যে কেউ আমাদের সাহায্য প্রার্থনা করবে আমরা তার জন্য লোহা নরম করে দিব হে মানব সন্তান আপনি গভর্নরের দরজায় গেলেন সে আপনাকে সাদরে গ্রহণ অথবা কোনো মনোযোগ প্রদর্শন করে না হয়তো সে আপনাকে তার কাছে যাওয়া থেকে বাধা প্রদান করবে কিন্তু রাজাদের রাজা বলেছেন যে কেউ আমার দিকে হেঁটে আসবে আমি তার দিকে দৌড়ে যাব তথাপি তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও এবং অন্যের পিছে ছোটো আপনি আদব কায়দার দিক থেকে নিকৃষ্টতমভাবে ধুকা পেতে পারেন এবং কঠিন পথগুলোতে আপনি হারিয়ে যেতে পারেন আল্লাহর শপথ আমি আপনার সাথে কখনো দেখা করতে আসি না তখন ছাড়া যখন এই দুনিয়া আমার জন্য ছোট হয়ে আসে এবং কখনোই আপনার দরজা ত্যাগ করার সিদ্ধান্ত নেই না নিজের কাছে হোচট খাওয়া ছাড়া আপনাদের মধ্যে যারা তার সাক্ষাৎ কামনা করেন পথকে স্পষ্ট করে দেওয়া হয়েছে তাহলে কেন বিলম্ব করা কার পিছনে পড়ে থাকা পথকে তোমার সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে সত্যই যার তোমাকে পাওয়ার বাসনা নেই তাকে খুঁজতে হবে আল্লাহ তারা বলেন আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মার্জনা করার জন্যে এবং নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবার জন্য সুরা ইব্রাহিম আয়াত নাম্বার দশ আল্লাহতালা অন্যত্র বলেন হে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দেও সুরা আহকাফ আয়াত একত্রিশ ও হতবাগা আত্মা হৃদায়ত এসেছে তোমার দিকে সারা দেও এই হলো আল্লাহর আহ্বানকারী ডাকছে তোমায় বহুবার তোমায় ডাকা হয়েছে হৃদায়তের পথে तथापि तुम्हें चले मुख फिरिए कितु तुम्हें जानते चेच चे तुम्हें कि विपदगामी पथनिर्देशक जख से तुम्हें डेके से पाँच दशमिक चार आल्लाहर का पोछानो रास्तामूह आल्लाहर काईवे पोछानो सम्भव एक घटे दुनियातेकटी घटे आखिरते दुनियातेछानों अर्थ हलो अंतरे तर ज्ञानार्जन करा जख एमटा हो जाए तक अंतर ताके भलार्वनाएं घनीता अनुभव कर এবং তার কাছ থেকে তৎক্ষণাক তার দুয়ার ফল পেয়ে যায় একটি বর্ণনায় আছে হে আদম সন্তান আমাকে খুঁজো তাহলে আমাকে তুমি পাবে যখন সে আমাকে খুঁজে পাবে সে সব কিছু খুঁজে পাবে যদি সে আমাকে খুঁজে পায় তাহলে সে সব কিছু খুঁজে পায় আর যদি সে আমাকে খুঁজে না পায় তাহলে সে সব কিছু হারাবে তুমি আমাকে খুঁজলেই পেয়ে যাবে বড় হৃদয়টি আমাদেরকে ধারণ করার জন্য যথেষ্ট ধৈর্যশীল ও পরিতৃপ্ত আমাদের থেকে এই সব কিছুই তারা পাবে জুল নুন প্রায়শই রাতে বাইরে গিয়ে আকাশ দেখতেন এবং আকাশ দেখে সকাল পর্যন্ত নিচের কবিতার লাইনগুলো আওড়াতেন খুঁজে ফেরো নিজেকে আমারই মতো খুঁজে পাবে তুমি আমি যেখানে পেয়েছি খুঁজে প্রশান্তি তার ভালোবাসা নিয়ে নেই তার কোনো দ্বিধা দূরে সরলে আমি কাছে টেনে নেন তিনি আর কাছে সরলে আমি তিনি হন আরও কাছাকাছি আখিরাতে তার কাছে পৌঁছানোর অর্থ হলো জান্নাতে প্রবেশ করা আল্লাহর অনুগ্রহের আবাসস্থল কিন্তু জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে এবং এর অধিবাসীদের আল্লাহর কাছে ঘনিষ্ঠতার মর্যাদা নির্ধারণ হবে এ দুনিয়াতে তার জ্ঞানকে বাস্তবায়নের স্তরের উপর তাদের ঘনিষ্ঠতা এবং তাদের সাক্ষাৎ প্রদানের উপর আল্লাহ আল্লাহতালা বলেন এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে ডান দিকের দল কত ভাগ্যবান ডান ডানদিকের দল এবং বামদিকের দল কত হতভাগ্য বামদিকের দল আর অগ্রবর্তী গণিত অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত সুরা ওয়াকিয়া আয়াত সাত থেকে দশ শিবলি যখন নিজ গৃহে বিক্ষোভ করেছিলেন তখন তিনি নিচের এই শ্লোক আউরিয়েছিলেন কেউই ধৈর্যশীল হতে পারবে না যতক্ষণ তুমি থাকবে দূরে সে পরিচিত হবে যখন ঘনিষ্ঠতা হবে তোমাহতে কেউই অবঘনিষ্ঠ হবে না যখন সে তোমার প্রেমে মজে যাবে যদিও বা তার নয়ন তোমায় দেখেনি হৃদয় তোমায় আঁকড়ে ধরবে